বাংলা মানবতার যে প্রান্তে বসে টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে যাতে করে আমরা জেনে নিতে পারি কোন অপরাধগুলোকে বলে ঘোষণা করেছেন আর যেগুলো থেকে তওবা করা ছাড়া পরিত্রাণ আসবে না আর তৌবা মানে কেবল আস্তা ফিরুল্লাহকে উচ্চারণ করি নয় বরং তৌবা মানে হলো লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া অপরাধের পুনরাবৃত্তি না করা এবং যদি কোনো মানুষের হক নষ্ট হয়ে গিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেও তার নষ্ট করা অধিকারের ব্যাপারে ক্ষমা চেয়ে নেওয়া আর এই ত্রিবিধ বাস্তবতায় যথার্থভাবেই তো বা যদি কেউ না করে তাইলে সমস্ত অপরাধ আবাসনতলা ক্ষমা করে দেবেন না বরং পরকালে আর তাই আমাদেরই উদ্যোগ বন্ধুগণ আর তাই আমাদেরই উদ্যোগ যাতে করে আমরা নিজেরা পরস্পর আলোচনা করে নিয়ে জেনে নিতে পারি কবিরা গুণাগুলো এবং আমাদের কারো দ্বারা এমন কোনো গুণা সংগঠিত না হয় আর যদি হয়েও থাকে বিরত থাকতে পারি আর সতর্ক করে দিতে পারি সবাইকে কারণ আমাদেরকে আদেশ করেছেন পরস্পর পরস্পরকে ভালো কাজে ওসিয়ত করতে এবং একজন আরেকজনকে মন্দ থেকে সবর এখতে করতে তথা অপরাধ থেকে দূরের রাখার ব্যাপারে ওসিয়ত ঘটে আর এই অসিয়তের উদ্যোগেই আমাদের এই আয়োজন রব্বুল আমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি অপরাধ নিয়ে কথা বলতে চাই একটি কবির আগুনা যদিও সাধারণত তিনটি বাস্তবতা একই সাথে জড়িত বটে তিনটি বিষয়কে এক সূত্রে গেথে আমরা একসাথে বলতে চাই আর এই তিনটি বিষয় হল একটি বিষয় হলো ডাকাতি আরেকটি হলো চিন্তাই আর আরেকটি হলো সন্ত্রাস তিনটাই একই সূত্রে কাতা এবার যদি আমরা প্রথমেই বলি ডাকাতি ডাকাতি মানে স্বাভাবিকভাবে একজন মানুষকে জুলুম করে তার সামনে তার অধিকার ছিনিয়ে নেয়া বরং ব্যক্তির অধিকার ছিনিয়ে নেওয়ার সময়ে তাকে দুর্বল করে অত্যাচারী নিজের বেশি শক্তি প্রদর্শন করে ব্যক্তিকে দুর্বল করে তার হকটা চিনিয়ে নিয়ে যাবে তাকে বলে ডাকাতি স্বাভাবিক আমরা বুঝি তাই চিন্তাই তাও তাই জোর করে চিনিয়ে নিয়ে যাওয়া আর সন্ত্রাস এই দুইটি জিনিস করার জন্যে ডাকাতি আর চিন্তায়ের জন্যে পূর্ব শর্ত কারণ ভয় না ঢোকালে ত্রাস ভীতি তৈরি না করলে ডাকাতিও হয় না চিন্তায় হয় না সুতরাং এই তিনটি এক সূত্রে খাতা তিন ওটা কবি রাগুনা কারণ এই তিনটি অপরাধের দ্বারা মানবতাকে ধ্বংস করে দেয়া হচ্ছে মানুষের সামাজিক জীবনবোধকে সমাজবদ্ধ জীবনযাপনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে মানুষের অধিকারকে খর্ব করা হচ্ছে সামাজিক নিরাপত্তা ধ্বংস করে দেয়া হচ্ছে কোরআন আল করিমে এই তিনটি প্রসঙ্গেই আমাদেরকে সতর্ক করেছেন শুধু তাই না এই তিনটি অপরাধের শাস্তিকে রব্বুল আলমিন তাকাতি আর সন্ত্রাস আর ত্রাস করে মানুষের অধিকার কেরে নেয়া এই তিনটি অপরাধকে একটি শব্দে বলে তার শাস্তি তিনি নিজেই ঘোষণা করেছেন আল্লাহ এই ভাষায় বলেছেন আউ্লাহ রাজীব ইন্নামা জা উল্লাদা এবং করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিয়ে তাদের অধিকার কেড়ে নিতে চায় সম্পত্তি কেড়ে নেয় ইজ্জত আর সম্মান কেড়ে নেয় জীবন কেড়ে নেই বাড়িগর লুটে নেই রব্বুল আলমিন তাদের শাস্তি দেওয়ার জন্যে দণ্ড নাজিল করেছেন তব্বুল আরামিনের ভাষায় এই দণ্ড হলো প্রথম দণ্ড সর্বসাধারণের সামনে ঘোষণা দিয়ে মানুষজনের সামনে তাদেরকে হত্যা করতে হবে ইউ কত্তালু সর্বসাধারণ সবার সামনে দেখবে মানুষ আর তাকে হত্যা করা দুই নম্বর আউ ইউসাল্লাবু অথবা তাকে ফাঁসির রশিতে ঝুলানো হবে তিন নাম্বার ভিত্তিতে উল্টু দিক থেকে হাত পা কেটে দিতে হবে চতুর্থ অথবা ফাও মিনাল আর অথবা দেশান্তরিত করে দিতে হবে তার নাম রহমান আর রাহিম পরব দাতা আর অতিশয় দয়ালু কিন্তু তিনিও দুষ্টের দবন সিষ্টের লালনের জন্যে এই পৃথিবীতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বেঁচে থাকার অধিকার পাওয়ার জন্যে এই অপরাধের শাস্তি এইভাবে ঘোষণা করেছেন শুধু তাই না আজকের পৃথিবীতে যে সকল দেশে এই সকল অপরাধের শাস্তি কায়েম রয়েছে রব্বুল আলমিনের বলে দেয়া এই শাস্তিগুলো ওই দেশে মানুষ নিরাপদ রয়েছে অন্তত রব্বুল আলমিনের ই আইন আমরা বলতে পারি একটি রাজ্যে একটি দেশে একশত বা কায়েম তা হলো সৌদি আরব আজকের সৌদি আরবে অন্তত ডাকাতি সন্ত্রাস আর চিন্তাই যদি কেউ করতে চায় হাজারবার চিন্তা করে করে কারণ কর আন আল কেরিমেরি দণ্ডবিধি তাদের দেশে কায়েম রয়েছে একজনের শাস্তি দেখে হাজার জন ঠান্ডা হয়ে যায় কারণ মানুষ তো নিজের জীবনটাকে সবচেয়ে বেশি ভালোবাসে অপরাধী যে সেও নিজের জীবনটাকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই জীবনের রঙ্গমঞ্চ সাজানোর জন্যই এত সব করে বেড়ায় কিন্তু যদি বলা হয় তোমার অপরাধের শাস্তি জীবনটাই শেষ করে দেয়া হবে আর আগাবে না বন্ধুগণ এই গুণা যদি আগে আমরা পদত্ব কথা দণ্ডের কথা কিন্তু দুর্ভাগ্যজনক সুতো পৃথিবীর অনেক দেশে আজ তা কায়েম নেই আর তাই টাকাতি চিন্তা আর সন্ত্রাস সমানে হচ্ছে বরং পৃথিবীর এমন কোন সভ্য রাষ্ট্র আ যার নাই যারা পৃথিবীতে নিজেদেরকে সভ্য আধুনিক উন্নত শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে তাদের ডাকাতি হচ্ছে বরং মিনিটে আর ঘন্টায় আর সেকেন্ডে কত হাজার ডাকাতি হচ্ছে পরিসংখ্যান দেখলে আটকে উঠতে হয় ওরা কদ্দুর পেরেছে ডাকাতি বন্ধ করতে কদ্দুর পেরেছে চিন্তাই বন্ধ করতে কদ্দুর পারে সন্ত্রাস বন্ধ করতে পেরেছে কদ্দুর বরং মোহাম্মদুর রসুল রব্বুল আলমিনের দণ্ডবিধি কায়ে করে সকল মানুষের মধ্যে পরকালের ভয় ঢুকিয়ে দিয়ে আল্লাহর গুলাম মানুষ হয়ে গিয়েছিল বলে অবস্থা এমন হয়েছিল রসুল নিজেই বলেছেন একজন সুন্দরী নারী শুধু তাই না বিশাল সম্পদের অধিকারী মুসাফের সানা থেকে হাজারামাউদ পর্যন্ত ভ্রমণ করবে আর আসে। কারণ কবিরা গুনা যে সমাজে রয়েছে সমাজের শান্তি নাই আর এই কবিরা গুনা থেকে মুক্ত যে সমাজ ওই সমাজে শান্তি সমৃদ্ধি সুখ নিরাপত্তা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহতাল আলী ওসালাম এমনই একটি সমাজ আমাদেরকে উপহার দিয়েছিলেন বন্ধুগণ আমরা কি পারি না এমন একটি সমাজ কায়েম করতে আমরা কি পারি না নিজেরা শপথ নিতে আমরা এমন সমাজের বাসিন্দা হব বন্ধুগণ আর তাই আমাদের আজকেরই আলোচনা আমরা নিজেরা যাতে সতর্ক হতে পারি আমাদের মাঝে কেউ যাতে ডাকাত না হয় আমাদের মাঝে কেউ যাতে চিন্তাইকারী না হয় আমাদের মাঝে কেউ যাতে সন্ত্রাসী না হয় বন্ধুগণ ডাকাত ডাকাতি করে করে সহজ ভাষায় ডাকাত তার মানে দিনের আলোয় প্রকাশ্যে মানুষের অধিকার হরণ করে নিয়ে আসা হয়তো আজকের এই আধুনিক সময়ে এসে ডাকাত বলতে আমরা কেবল জোর জবরদস্তি করে মানুষের সম্পত্তি নিয়ে আসা এটাই কেবল ডাকাতি বুঝবো না আর অনেক কিছুই ডাকাতিকতার সাথে জড়িত হয়েছে আজকে আধুনিক রূপে ডাকাতি আসছে আধুনিক রূপে ডাকাতদের কাজকর্ম প্রসারিত হচ্ছে তাই আজকের ডাকাতরা অনেক বেশি অগ্রসর অনেক বেশি প্রশিক্ষিত অনেক অনেক নতুন নাম আর পোশাকে নতুন আচ্ছাদনে আর নতুন কারবারে ডাকাতি করছে একজন মানুষ ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার নাম যদি ডাকাতি হয় তাহলে একটা মানুষের অধিকার ফাইল আটকে রেখে সই করবো না টাকা না দিলে এটিকে ডাকাতি নয় আজ এমন ডাকাতি কি হচ্ছে না কবি রাখু না আল্লাহ হারাম করেছেন রসুল সাল্লাহ তালিস সতর্ক করে দিয়েছেন তৌবা না করলে টব্বুল আলমিন তা ক্ষমা করবেন না বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো আমাদের সাথেই থাকুন এক্ষুনি ফিরে আসছি আসসালাম আমি মোহাম্মদ আপনারা দেখছেন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল কোরআনকে করা এটি প্রজ্ঞাপন করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায়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 সকল আইন আলোকে জীবনের বহু সমস্যার সমাধান প্রতিপয় দিন মাসায় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরা অবরাকাত বন্ধুগণ ছুট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম আমরা নিজেরা যাতে কেউ ডাকাত চিন্তাইকারী অথবা হয়ে উঠি এই সতর্ক হতে সাবধান হতে কারণ কেবল অস্ত্র উঁচিয়ে মানুষের ঘরে ঢুকে অথবা রাস্তায় টাকা পয়সা চিন্তাই আর ডাকাতি নয় আজকে ফাইল আটকে রেখে কাজ আটকে রেখে ব্যক্তির অধিকার খরণ করে ডাকাতি করা হচ্ছে এটাও কবিরাগু না এর থেকে ওরব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন চিন্তাই যদি শুধু বলি যে রাস্তাই হয় না বিভিন্নভাবে চিন্তাই হচ্ছে যশ খ্যাতি চিন্তাই করা হচ্ছে ব্যক্তির অধিকার চিন্তাই করা হচ্ছে কেউ একটি বিষয় আমানত রেখে গেল ফিরে এলো বললো দাও ভাই বললাম না দেবো না আমারই এটা এটাও তো চিন্তা এটাও ডাকাতি আজ তা যেমন সব জায়গায় হচ্ছে হতে পারে একজন মানুষ তিনি শিক্ষক সাময়িক ছুটি নিয়ে গিয়েছেন আরেক জায়গায় একজনকে টেম্পোরারি দিয়ে গিয়েছেন ফিরে আসার পর নিজের অবস্থানে তিনিই ফিরে যাবেন যাকে টেম্পোরারি দিয়ে গিয়েছে তিনি চলে যাবেন কিন্তু দেখা গেল আতির বলে না আমি যাবো না এটি কি চিন্তাই নয় এটা কি ডাকাতি নয় এটি কাজ একজন করছেন ধারাবাহিক ভাবে। তিনি কোথাও গেলেন সাময়িক একটু একজনকে দিয়ে গেলেন ভাই আমার কাজটা একটু করো আমি ফিরে এসে আবার নিয়ে নেব কিন্তু ব্যক্তি ফিরে আসার পর তিনি আর দিলেন না দাবি করে বসলেন এটিকে ডাকাতি নয় এটিকে চিন্তাই নয় এটা কবিরা গুনা বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লাম এতটুকুন সতর্ক করেছেন আমাদেরকে যদি কেউ কোনো আসনে বসা থাকে সাময়িক উঠে যায় ফিরে আসার মাসখানে সে উঠে যাওয়ার কারণে কেউ খালি পেয়ে বসল কিন্তু ব্যক্তিটি যখন ফিরে আসবে তখন সেই অগ্রাধিকারী ওই চেয়ারে বসার জন্যে ওই ক্ষেত্রেও যদি কেউ বলে না দেব না আমি বসে আসি এটাও ডাকাতি চিন্তাই এটা অপরাধ আজকে আমাদের সমাজে এমন অপরাধ হচ্ছে না এমন আর চিন্তায় কি হচ্ছে না বন্ধুগণ বিভিন্নভাবে আর চিন্তাই হচ্ছে এবার যদি সন্ত্রাসের কথা বলি কারণ ডাকাতিয়ার চিন্তাই করার জন্যেই ত্রাস বা ভয় দেখাতে হয় আর ই ভয় বা ত্রাস পৃথিবীর স্বাভাবিকতার বিপরীত মানুষের বেচে থাকার অধিকারের বিপরীত আর এটা কোনো মাল মানুষ করতে পারে না আল্লাহ আলা করিবে সুরাতুল বাঁ সূচনায় ধারাবাহিকভাবে তিন প্রকার মানুষের পরিচয় তুলে ধরেছেন এর মধ্যে মুত্তাক পরিচয় তুলে ধরেছেন মাত্র পাঁচ থেকে ছয়খানা আয়াত আলকারিমাতে কর আন আল করিম যাদের জন্যে হেদায়াত যারা পৃথিবীতেও ভালো মানুষ পরকালেও জান্নাতি উভয় জগতে হাসানা প্রাপ্ত মাত্র পাঁচ থেকে ছয়খানা আয়াতে তাদের পরিচয় তারপরে কাফেরদের পরিচয় তুলে ধরেছেন কাফের যারা জেনে শুনে সত্যকে অস্বীকার করে তাদের পরিচয় অল্প কয়েক আয়াত আলকারিমাতে তুলে ধরেছেন কিন্তু মুনাফেক তাদের পরিচয় তুলে ধরেছে অনেকগুলো আঠারো থেকে উনিশখানা আয়াত আর মুনাফেকদের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হল ত্রাস সন্ত্রাস করুণা যখন বলা হয় না আমরা তো মানুষের মাঝেই সমাধান ইসলা করছি ফাসাদ নয় সন্ত্রাস নয় আমরা ভালো করছি ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই অন্যকে ভয় দেখানোর অধিকার কারণাই আর একজনকে ভয় দেখাবেন ত্রাস আর ডর নিজের অবস্থানকে বড় করবেন না ই ভেদাবেন এর নাম ইসলাম বন্ধুগণ আজকে আমাদের মাঝে এই কবিরা গুণাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে যে অবস্থানে রয়েছি বিভিন্নভাবে ত্রাসের রাজত্ব কায়ে করছি কেন উচিত করিয়া দিয়েছেন আর তা হল ও জগৎ সমূহের জন্য রহমত হিসেবে রব্বুল আলমিন পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ যে দিন তার নাম ইসলাম শান্তি একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হলেই বলা হয় আসসালাম আলাইকুম তার মানে তোমার উপর শান্তি হোক তোমার নিরাপত্তা তোমার জন্য কল্যাণ কিন্তু বন্ধুগণ रसुल्ला प्रेरित हवा इ शांतिर साल इम्दर चर्चा आज विभिन्न भाव त्रास नामपेक्षित कखबा क्यों ना बुझे एर आश्रय नि त कारण कबीरा गुनाहर माध्यम सबाई आज प्रश्नविद्ध अब कख परल्पित भाव সুন্দর জীবন ব্যবস্থা আল ইসলামকে কলঙ্ক লেপানোর চেষ্টা করা হচ্ছে অথচ ইসলাম যে কোনোভাবে কাউকে ভয় দেখানোটাকে কবিরা গুণা হিসেবে আমাদের সামনে ঘোষণা করেছে যাতে কেউ কাউকে ভয় না দেখায় আল্লাহ আল কোনো কোনো ক্ষেত্রে ভয় দেখিয়েছেন কোরআন আল করিমের আয়াত আল করিমায় পরকালের জাহান্নামের শাস্তির তবে হ্যাঁ এটা কেবল ব্যক্তির নিজের কল্যাণের জন্যে ব্যক্তিকে সতর্ক করার জন্যে সাবধান করার জন্যে রসুল সাল্লাহ তাহলে কেউ রব্বুল আলমিন বাসীরান ওনাদির সুসক মহাদানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন বটে কিন্তু রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম সুহাগ দিয়েছেন শাসনের জন্য ভয় প্রদর্শনের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন রব্বুল আলমিন তাকে ভয় প্রদর্শনকারী বলেছেন বটে তবে রাহমাতুল্লিল আলামিন বলেছেন জগৎ সমূহের জন্য রহমত বলেছেন রসুল সাল্লাহকে আর বলেছেন ভয় কিন্তু ভয়টা ছিল রহমতের ভিতরে অন্তর্ভুক্ত তাই রসুল সাল্লাম কর্কশ মেজাজের ছিলেন না কঠোর ভাষী ছিলেন না ভয় তো দূরের কথা বরং হাদি শরীফে আসছে রসুল সাল্লাহমের কাছে এক বেদুইন এসে লাগলো আমি এমন এক নারীর সন্তান নিজের মায়ের পরিচয় তুলে ধরে बोले व्यक्ति के सहज कथे दिलेल हाउविना तुम्हें स्वाभाविक हमारे भय पवारण नई सुभान अल्लाह देख भय पावर ना भय नय निजे थे भय पे कतरा सवल कतरा सहज कतन हो रसुल्लाह कथा अल्लाह सुफानलाजे रसुल्लाह तलामेर कण्ठस्वर के मधुर कर दिए আকর্ষণীয় করে দিয়েছেন ভালোবাসার করে দিয়েছেন বললাম নিজে বলেছেন আপনি যদি কঠোর ভাষী আর কর্কশ হৃদয়ের অধিকারী হতেন কর্কশ ভাষা আর কঠোর হৃদয়ের অধিকারী হতেন অবশ্যই আপনার চতুষ্প থেকে লোকজন ছিটকে পড়ে যেত সুতরাং ভয় দেখাতে বলে না বরং করেছেন মানুষকে আহ্বান করো আল্লাহর রাস্তায় বিজ্ঞানময়তায় বিজ্ঞানময়তার মাধ্যমে উত্তম উপদেশের মাধ্যমে এবং মানুষের সাথে যদি প্রয়োজনে কথা বলতে হয় তাহলে উত্তম ভাবে মানুষের সাথে বিতর্ক করো কখনো হয়ে কখনো অবশ্যই কর্কশ বা কঠোর হয়ে নয় সুতরাং বন্ধুগণ আজ আমরা পারিবারিক জীবনে কি সুমিষ্টভাষী আপন জনদের সাথে কি আপন হয়ে কথা বলি হতে পারে প্রয়োজনের কারণে শাসন করতেই হবে তবে শাসন তো তারই করা সাজে সুহাগ যে করে শাসন করা তারি সাজে সুহাগ করে যে আপনি যদি প্রতি মুহূর্তে আপনার সন্তানটার সাথে কঠুর, ভয় দেখাইয়া চলেন আপনার সন্তান যদি আপনাকে বাঘ আর সিংহের মতো মনে করে তাহলে সে মানুষ তো হবে না বরং সন্তান যদি আপনাকে আপন প্রিয়তম খুব ক্লোজ একবারে বন্ধুর মতো মনে করে গ্রহণ করে তাইলে আপনার শিক্ষা সে গ্রহণ করবে তাহলে মানুষ হবে আর না হয় মানুষ হওয়া কল্পনাতীত বন্ধুগণ খুঁজ নিয়ে দেখুন আজকে যে সকল পরিবারে ছেলে মেয়ে মানুষ হয় অন্যতম একটি বড় কারণ যে বাবা মায়ের সাথে তাদের বন্ধুত্বের সম্পর্ক নেই সন্তানদের আর তাই এমন হয়েছে সর্বক্ষণ ভয় পায় আর ভয় পাওয়া দিয়ে একেবারে শেষ তবে আবার ভয় একান্তই পাবে না তাও উচিত নয় ভয় এবং ভালোবাসা দুটি সমন্বিত থাকবে ব্যালেন্স একটা অধিক বেশি আরেকটা একেবারে কম না আরেকটা একেবারেই না আরেকটা অনেক বেশি আছে না ব্যালেন্স থাকতে হবে সমন্বয় থাকতে হবে বন্ধুগণ তাই কোনোভাবেই কাউকে ভয় বা ত্রাস ইসলাম অনুমোদন করে না কবিরা কাউকে ভয় দেখানো কবিরা গুনা অন্যায় ভাবে ভয় দেখানো অধিকার কারো নাই কারো সম্পদ অন্যায় বা বিচ্ছি নিয়ে নেবেন না কবিরাগুনা পেটে আগুন ভরবে ডাকাতি অবশ্যই কবির আগুনা আর ডাকাতি কেবল সঙ্গবদ্ধ ডাকাতল দরজা ভেঙ্গে ঘরে ঢুকেই করে না আজ বিভিন্নভাবে ডাকাতি হচ্ছে সুতরাং বন্ধুগণ ডাকাতি চিন্তায় আর ভয় দেখানো বা সন্ত্রাস আমরা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিনামালিকুমতুল্লাহ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 সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক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 তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি আহমদুল্লা ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে